বাড়ার রদিল্লাহ তাল্নুতে বর্ণিত তিনি বলেন আহজাবের দিন আমি আল্লাহ রাসুল সাল্লি সাল্লামকে দেখেছি যে তিনি মাটি বহন করছেন আর তার পেটের শুভ্রতা মাটি ঢেকে ফেলেছে সে সময় তিনি আবৃত্তি করছিলেন হে আল্লাহ আপনি না হলে আমরা হৃদায়ত পেতাম না সাদকাহ দিতাম না এবং সালাত আদায় করতাম না তাই আমাদের উপর শান্তি নাজিল করুন যখন আমরা শত্রু সম্মুখীন হই তখন আমাদের পা সুদৃঢ় করুন ওরা আমাদের বিরুদ্ধচারণ করেছে তাই যখনই কোনো ফিতনা সৃষ্টি করতে চায় তখনই আমরা তা থেকে বিরত থাকি